নিঃসন্দেহে আপনি লামিন আল মুরসালিন রাসুল গণের অন্যতম পথের উপরে আছেন মুস্তাকিম যেন আপনি ভয় প্রদর্শন করেন কওমান এমন লোকদেরকে মা উং আ বা উহম যাদের পূর্বপুরুষগণ ভয় প্রদর্শিত হয়নি বস্তুত এ কারণেই তারা বেখবর রয়েছে আবার তা চিবুক পর্যন্ত পৌঁছেছে যদ্ন তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে এবং আমি করে দিয়েছি তারা দেখতে পায় না তাদের পক্ষে উভয় সমান তাদেরকে আপনার ভয় প্রদর্শন করা আমলাম রহমানা এবং আল্লাহকে ভয় করে বিল গ না দেখে অতএব আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দিন ও উত্তম বিনিময়ের ইন্না নিঃসন্দেহে আমি একদিন মৃতদেরকে জীবিত করবো আর আমি লিপিবদ্ধ করে নিচ্ছি মা কদ্দামু সে আমলগুলো যা মানুষ পূর্বে পাঠাতে থাকে এবং তাদের সে কার্যগুলো যা পশ্চাতে রেখে যায়কুল্লা সাইনা হুফি ইমা মিমুবিন এবং আমি প্রত্যেক বিষয়কে এক সমুজ্বল কিতাবে সংরক্ষিত করে রেখেছি ঈদ আর যখন আমি তাদের নিকট দুজন রাসুল পাঠালামু হুমা তখন তারা সে দুজনকে অবিশ্বাস করলো فعززنا بثلاثين অতঃপর তৃতীয় ও একজন দ্বারা রাসূলগণের সহায়তা করলাম فقالوا توكن شيئين رسول بولলেন انا اليكم مرسلون আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি قالوا ترى বলল ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء এবং দয়াময় আল্লাহ তাআলা কিছুই নাযিল করেননি ان انتم الا تكذبون তোমরা তো নির্জলা বলছ বললেন প্রতিপালক অবগত আছেন যে রূপে তোমাদের নিকট প্রেরিত হয়েছি না আর আমাদের দায়িত্ব তো কেবল ইল্লাল স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া পলু জনপদবাসীরা বলল ইন্না তেকুম আমরা তো তোমাদেরকে অশুভ মনে করছি ইল্লাম তাংতাহু, যদি তোমরা নিবৃত না হও ঝুমান্নাকুম তবে আমরা তোমাদেরকে প্রস্তরাঘাতে প্রস্তারাঘাত করে চুন্ন বিচ্ছিন্ন করে দেবান আলিম এবং আমাদের পক্ষ হতে কঠিন উৎপীড়ন তোমাদেরকে স্পর্শ করবে তোমাদেরকে যে উপদেশ দেওয়া হয় তোমরা কি এটাকে অশুভ মনে করছো বল আং তোমি ফোন বরং তোমরা সীমালঙ্ঘনকারী লোক আমিন আকুসাল মেদিনাতে রজ লইয়াছে निकट चान ना वाहु मोहत सठी पथे आसें আমার কি ওজোর আছে যে বধু আমি তারই ইবাদত করব না সকলকে তারই দিকে আমি কি আল্লাহকে সেরে অন্য এমন সব উপাস্য গ্রহণ করব যে যদি করুণাময় আল্লাহ আমাকে কোনো কষ্ট দিতে চানি আন্নি আ তবে না সে উপাস বিভ্রান্তিতে গিয়ে পড়বীতু আমি তো ইমান এনেছি বীর তোমাদের প্রতিপালকের উপর হাসমাহ তোমরাও আমার কথা শুনোলা আদেশ হলো সম্মানিতদের আর আমি অবতারণ করিনি আলা কৌমিহি তার সম্প্রদায়ের প্রতিম্বা আদিহী তার শাহাদাতের পর আর অমনি তারা নিধর নিস্তব্ধ হয়ে গেল তাদের নিকট কখনো কোনো রাসুল আসেননি তারা বিদ্রুপ না করেছে এদের নিকট আর ফিরে আসবে না তাদের মধ্যে এমন কেউ নেই জামি যাকে সমবেত ভাবে আমার সম্মুখে উপস্থিত করা হবে না এবং তাহতে শস্য উৎপন্ন করেছি ফলে তারা তাহতে আহার করে থাকে এবং আমি তাতে করে দিয়েছি এবং তাতে যেন তারা তার ফলসমূহ হতে ভক্ষণ করতে পারে অথচ তাদের হস্তসমূহ তা সৃষ্টি করেনি আফালা ইয়াস তবুও কি তারা শকর করছে না তিনি পবিত্র সত্তা আল্লাহ যিনি সর্বপ্রকারিষ্ট বস্তু সৃষ্টি করেছেন মিম্মা তুমি আরদু। জমিনের উদ্ভিদ জাতি হতেও ওয়ামিন আং ফিম এবং এই নবমন্ডলী হতেও ওয়ামিম্মাই আলমন এবং সেই সমস্ত বস্তু হতেও যা মানুষ জানে না লাইলু এবং রাত্রিও তাদের জন্য একটি নিদর্শন অবস্থিত তার নির্দিষ্ট কক্ষে তাকে এটা তারই নির্ধারিত পরিমাণ আল আজিজিল আলিম যিনি মহাপরাক্রান্ত জ্ঞানময় খেজুরের পুরাতন শাখা সূর্যের সাধ্য নেই যে আং তো কাল কমার চন্দ্র কে গিয়ে নাহার আর না রাত্রি দিবসের পূর্বে আসতে পারবে ফি এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে আয়াতুল্লাহম এবং তাদের জন্য আর একটি নিদর্শন এই যে আন্না হামালনা আমি আরোহণ করিয়াছি দুরাহ তাদের সন্তানদেরকে ফিলফুলকিল বোঝাই নৌকায় তখন কেউ তাদের আরে সারাও দিবে না এবং তারা পরিত্রাণ পাবে না তোমরা ওই আজাব ভয় করো মা বাইনা কুম যা তোমাদের সম্মুখে রয়েছে এবং যা তোমাদের পশ্চাতে রয়েছে যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় মিন মিন তোমাদেরকে যা দান করেছেন তা হতে কাফেররা বলে দিনকে তোমরা তো প্রকাশ্য ভ্রান্তির মধ্যে আরে কাফিরা বলে মাতা হাদু কখন কি আমি কার্যকরী হবে ইন যদি তোমরা সত্যবাদী হও এরা কেবল একটি ভয়ঙ্কর ধ্বনির প্রতীক্ষা রয়েছে যা তাদেরকে পাকড়াও করবে আর তারা সকলে পরস্পর ঝগড়া বিবাদ করতে থাকবে সুতরাং তারা করারও সুযোগ পাবে না এবং নিজ পরিবারের লোকদের নিকট ফিরে যেতেও পারবে না এবং আমাদেরকে কে উঠালো আমাদের কবর হতে হাদা এটা তাই মা ওয়া আদার রহমানু করুন আল্লাহ দিয়েছিলেন। যার ফলে তাদের সকলকে অকসাত সমবেত ভাবে আমার সম্মুখে উপস্থিত করা হবে ফালিও মা বস্তু তো সেদিন কারো উপর একটু অবিচার করা হবে না এবং তোমরা কেবল সে সমস্ত কার্যেরই প্রতিফল প্রাপ্ত হবে মা কুমতুম তামালুন যা তোমরা করতে নিঃসন্দেহে বেহেস্তবাসীগণ আল ইয় সেদিন নিজ নিজ কার্যে প্রফুল্ল থাকবে হুম ওয়া আজ ওয়াজ হুম তারা এবং তাদের স্ত্রীগণ ফি হুলে স্নিগ্ধ ছায়াতলে আল আল আর ইকিমুত্তাকি হালঙ্কের উপর হেলান দিয়ে বসে থাকবে ফিহা প্রতিপালকের পক্ষ থেকে আর বলা হবে তোমরা মুমিনদের থেকে পৃথক হয়ে যাও আলিউ হাল মুিমন হে অপরাধীরা ইলাইকুম নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু আর এটাও যে তোমরা কেবল আমারই ইবাদত করো মুস্তাকিম এটাই সরল পথ এবং সে প্রথভ করে দিয়েছে না এটাই আল্লাতি আল্লাম তুম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো ইসলাউ হা এতে প্রবেশ করো আলিয়া আজ বিমা কুমতুম তাকুন নিজেদের কুফরির প্রতিফল সরস আমি মোহর মেরে দিবাহ এবং তাদের তাদের পদসমূহ সাক্ষ্য দেবে বিমা কানুইয় যা কিছু তারা করতো আর যদি আমি চাইতামিম তবে তাদের চক্ষুসমূহ বিলীন করে দিতাম করতাম লাম হুম তবে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম এমন অবস্থায় যে তারা যেখানে আছে সেখানেই থেকে যেত যত ধরুন তারা না পারত उल्टियबुकी बुझेना ज्ञान दान कर এবং তা যেন এমন ব্যক্তিকে ভয় প্রদর্শন করবে যে জীবিত এবং যেন আজাবের প্রমাণ সাপ্যস্ত হয়ে যায় আলাল কা অতঃপর এরা এ সমস্ত মালিক হচ্ছে এবং আমি সেই চতুষ্পদ জন্তুগুলোকে তাদের বসীভূত করে দিয়েছি আর কতিপয়কে তারা আহার করে হা মানা ফিহু আর এদের মধ্যে তাদের জন্য আরো অনেক উপকার রয়েছে ওমাশা রিহু এবং পানীয় দ্রব্যাদিও আপালাইয়াস করুন তবুও কি তারা সফর করে না এবং তারা তাদের কিছুমাত্র সাহায্য করতেই পারে না আর তারা তাদের জন্য এক বিরোধী দল হয়ে দাঁড়াবে যাদেরকে উপস্থিত করা হবে তাদের আপনার কারণ না আমি মানুষ কি এটা জানে না যে আন্না আমি তাকে সৃষ্টি করেছি আর সে আমার সম্বন্ধে বর্ণনা করল ওনা সিয়া এবং সে নিজের মূল সৃষ্টিকে ভুলে গেল সে বলে যে করবে এই হারগুলোকে ওয়াহিয়া রমিম যখন তা পচে গেল আপনি বলে দিন এবং তিনি সর্বপ্রকার সৃষ্টি করতে সুবিজ্ঞ আল্লাহম তিনি এরূপ যিনি তোমাদের জন্য উৎপাদন করে থাকেন মিনা সাদাল আখবরী তাজা বৃক্ষ হতে অগ্নি। তোমরা তা হতে আরো অগ্নি প্রজলিত করছেন বিপদ তিনি কি এতে সক্ষম নন যে এতদনুরূপ মানুষকে পুনর্বার সৃষ্টি করবেন বালা নিশ্চয় তিনি সক্ষমালিম এবং তিনি সর্বশ্রষ্টা সর্বজ্ঞ তার নিয়ম এই যে ঈদা যখন তিনি কোন অতএব তারি সত্তা পবিত্রতম আল্লাহ মালা কুতুকুল্লি সাইন যার হস্তে যার হস্তে রয়েছে প্রত্যেক কাজের পূর্ণ ক্ষমতা तुम्हारे सकल के तार समीपे फिर ज